রহমান রহীমিমিম সিনেসা নীহন মিন অ্যা সেখানে কি জাহলি যুগে কোনো কোনো মূর্তির করা হতো মিন ব্যাখ্যা সেখানে কি কোন ধরনের মেলা বসতো মিলন মেলা হতো সাবি বলছেন যে না এমন কিছু হতো না রাসুল জিজ্ঞেস করেননি যে ওখানে কোনো মাজার আছে কিনা ওখানে কোনো মূর্তি আছে কিনা जिज्ञेसा दृश्यमाना इबादत जगह क्षेत्रता थार गुजुर्ग देर कबर आज बुजुर्ग देर आस्थाना रही है बुजुर्ग कैमन कैम कठोरताल्लाज सतर्कता है तेजर क्षेत्र कैमन सतर्कता होते बुजते मैं स्थान क्षेत्रता है थाना आज क्षेत्र में कम सतर्कता होते आज बेपारे आलोचना पेश करी इन सम्पर्कित आलोचना चले इन तरह सम्पर् केमन कटोरता आसते इे इसमान के लिए ही रतन एत व्याख्या चान एत विश्लेषण चान आल्ला पक्ष जुदी एत चूज जरा विश्लेषण आ কি করেছিল মুনাফিকরা তারা কিছু ক্ষতি করার চিন্তা করেছিল তারা রসুলকে দিয়ে ইমামতি করানোর চিন্তা করেছিল সেখানে গিয়ে ইমামতি করতেন তিনি কখনো গাইরুল্লাহ এবাদত করতেন না গাইরুল্লার এবাদত তিনি কখনো করতেন না আর ওইখানে যারা ছিল যারা রসুলকে দাওয়াত দিয়ে নিয়েছিল নিতে চাচ্ছিল তারাও কখনো এত নাশ্লেষণ নিচ্ছেন সেখানে এটা হয় সেখানে ওটা হয় সেখানে সেটা হয় কি হতো সেখানে বিশ্লেষণ চাচ্ছেন তিনি স্থান সম্পর্কে যদি এত কঠোরতা আসে তাহলে স্থানে যারা আছে তাদের সম্পর্কে কেমন কঠোরতা আসতে পারে ওই এলাকায় জেন না ওই খানকা এলাকায় যেন না খানকা এলাকায় যাওয়ার উপর যদি নিষেধাজ্ঞা আসে তাহলে খানকায় যারা আছে তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা কেমন আসতে পারে বুঝতে পারছি আমরা অত্যন্ত ভয়াবহ বিষয় খুব ভয়াবহ বিষয় খুবই ভয়াবহ আপনি খালি এলাকার খবর নিবেন এলাকায় যারা আছে তারা যা করে গিয়েছে তার খবর নেবেন না তা হতে পারে না তা হতে পারে না ওরা কারা কারা জমায়েত করছে কারা ডাকছে কারা এইদিকে আহ্বান করছে তারা কারা এ বিষয়ে জানতে হবে তো স্থানের ক্ষেত্রেই যদি এত কঠোরতা আসে স্থানের ক্ষেত্রেই যদি এত কঠোরতা আসে তাহলে ব্যক্তির ক্ষেত্রে কেমন কঠোরতা আসতে পারে কেমন কঠোর আসতে পারে মনে করেন এখন যারা গুলোতে গিয়ে পূজা করছেন ওদেরকে জিজ্ঞেস করবেন বলবে যে না তো এখানে আসলে আল্লাহরই ইবাদত করতে আল্লাহর করতে এসেছি আল্লাহর ইবাদত করতে এসেছি আমরা তো এসে আল্লাহর কাছেই চাচ্ছি কিন্তু মাজার ওলা হচ্ছে আমাদের জন্য একটা অসিলা মাত্র কেউ কেউ আমার মাদার যাচ্ছে না কিন্তু মসজিদের বাইরে যে বারান্দা আছে এগুলো সব ভরে মাদার ভরে যায় মাদারের বাইরে যে বিশাল খালি জায়গা রয়েছে এখানে ভরে যায় মেন রোড পর্যন্ত ভরে রোডে চলে আসে জামাতে তার আবেদন করছে না ওখানে যাচ্ছে কেন এইখানে বাবা আছে বাবাকে কেন্দ্র করে এই মাসজিদ নির্মাণ বাবার ইহা বাবা চালতা হয় ইহা বাবার এখানে বিয়ারিং বাবার বিয়ারিং চলে এখানে সবকিছুই বাবার ওই যে গোলাপশামাজারে কয়েকদিন আগে আমাদের সাথে জ্ঞান হলো বলছিলাম না বলিনি তো গত কয়েকদিন আগে আমার সাথে গ্যাঞ্জাম হলো বলা আসে আমাদের সকালবেলা ফজরের গল্প একেবারে মারামারির পর্যায়ে লম্বা গ্যাঞ্জাম ওইখানে গিয়ে বাধা দিয়েছিলাম এইগুলো করিস না সরে যা বেরোয় যা বেরো যায় এখানে কি যা মসজিদে যা বলছে এখানে ফাতেহাসি পাট করছি ফাতে হাসি পাঠ করছি ফাতে আস্তরি পাঠ করছি যা মসজিদে যা এখানে কি ফাটে হাসি পাঠ করা এটা জায়গা मे खान से बोलते जाते जा, जा, जा। चले जाओ चले जाओ चले जाओ बांगला तो बोलेना बरकत आ হটজা হট যা এরপর বলছে নুর জলতা হর বক্ত আলো জলতা হ্যা হট যা ইহা বাবা কে সিকা চলতা বল আমাদের সাথে না তু হট যা তু হট যা এট যা ও রাস্তির কথা শুনবো অত বিদু ফার্সি সেই বুঝে না যত উর্দু বলে তত মর্ত ভাবেছি তাসিরুল কোরআন মাহ ফার্সি শের পরে মানিকগঞ্জে তাস্তির মাহ তিন দিন ব্যাপী আমাদের বিরুদ্ধে আদার তিন দিন ব্যাপী কোরআন বলতেছে কিশোর করে তিন তিনটা দিন একাধারে গালাগালি কোরআন মানে ওরা হাবিস মানে ওরা ওরা কি বুঝে ওরা এই করে কোরআন মানে কোমরা হয়ে যাবে তার রেকর্ডিং আছে লোকে কোরআন মামলে হয়ে যাবে হাদিস মামলে হয়ে যাবে একাধারে তিন তিনটা দিন তাস্তির মা ফেলে গালাগালি যেই উঠেছে কি তাস্তির শুনানো হলো কি তাস্তির তো কেন যাচ্ছে মাজারালা মসজিদে এখানে বাবা আছে বাবার কিছু চলে বাবা কিছু দেয় बाबर किजर आदि दृष्टि किच्छु करा धुली नहीं आसें सालाम दीषि क्यों हमारे मुदिना मारा जावा बस अनेक दिन पर अल्लासुल्लाम ताी के লম্বা ইতিহাস রয়েছে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাকে এটা ভালো কিছু দেয় উনি বলছেন যে ইয়ারসুল্লাহ আমি তো দুনিয়াতে তার চাই ভালো মানুষ পাইনি এত ভদ্র মানুষ আমি দুনিয়াতে দেখিনি আমার স্বামীকে আমি যত ভদ্র পেয়েছি যত ভালো পেয়েছি আমি ভদ্র ভালো মানুষ তো পৃথিবীতে দেখেনি আমার জন্য আর কে আসবে যে আল্লাহ আমার জন্য আমার দোয়াটাকে কবুল করেছে পৃথিবীর সেরা ভদ্র মানুষ আমার জন্য আল্লাহ তারা নির্বাচন করেছে আল্লাহকে বিয়ে করলেন এই উমে সালাম রবি আনহা তিনি হিজরত করেছিলেন তার স্বামীর সাথে ওখানে গিয়ে তিনি একটা চিত্র দেখেছেন গির্জায় খ্রিস্টানদের গির্জা যাকে আরবিতে কানিসা বলা হয় কানিসা গির্জা তো আরবরা গির্জা বললে কেউ চিনবে না যে সমস্ত বর্ণনা করলেন কি দেখেছেন ওদের একটা মাসজিদ এবাদুদ্দ গা সেই মসজিদের ভিতরে কার যেন ছবি অঙ্কন করা রয়েছে কার যেন ভাস্কর্য রয়েছে এই ভাস্কর্য সামনে আছে আর তারা ওখানে করছে ভাস্কর্য সেখানে টানানো আছে তারা ভাস্কর্য কার এই ছবিটা কার মারিয়া মালিয়া সাল্লাহ খ্রিস্টানদের গির্জা গুলোতে ইসালামের ছবি আছে না মারিয়ামের ছবি আছে না দেখেছে না দেখেননি দেখবেন খ্রিস্টানদের ওইখানে ইসার ইসলামের মূর্তি মারিয়াম আলহাতামের মূর্তি কিছু কিছু কট্টরপন্থী খ্রিস্টান তারা আল্লাহর মূর্তি বানিয়ে রেখেছেন আল্লাহর মূর্তি বানিয়ে রেখেছে चेस्टा कर साल्लाम बर्णना दिलेन मदिनये आसारे मार्थित हादीर राबी माह তিনি বলছেন যে আমি এরকম এরকম দেখেছি আল্লাহ রসুল সালাই তার ব্যাখ্যা দিচ্ছেন এরা হচ্ছে তারা যারা তাদের গোত্রের সৎ মানুষ ছিল অথবা নাবী ছিল আব্দুল সাহেহ ছিল তারা অথবা তারা তাদের নবী ছিল ভালো মানুষ ছিল তারা তাদের কবরের উপরে তারা মাসজিদ তৈরি করেছিল কবরের উপরে মাসজিদ তৈরি করেছিল উপরে তৈরি করেছিল তারা এরা ছিল তাদের এলাকার ভালো মানুষ তাদের সমাজের ভালো মানুষ তাদের গোত্রের ভালো মানুষ ভালো মানুষগুলো যখন মারা গিয়েছে মারা যাওয়ার পরে তাদের কবরের উপরে তারা মাসজিদ তৈরি করেছে তারা খ্রিস্টানরা এবং ইহুদিরা ইহুদি খ্রিস্টানরা কবরের উপরে এবাদু গা নির্মাণ করা মানে বিশাল বিল্ডিং হতে বিষয়টা এমন নয় বেড়ার ছাপড়া দিয়েও হতে পারে অথবা বেড়ার ছাপড়া নাও থাকতে পারে শুধুমাত্র একটা কবর গিয়ে ওখানটা মাথাটাকে ঠেকাবে কপালে সেদ্ধার চিহ্ন নিয়ে গিয়েছে সেখানেই তারা তাদের এবা নির্মাণ করেছে এবং সেখানে তারা একটা প্রতিকৃতি একটা ছবি মূর্তি অথবা একটা ভাস্কর্যকে তারা সেখানে স্থাপন করেছে কারা মারা গেলে ভালো মানুষ মারা গেলে কারা মারা গেলে ভালো মানুষ মারা গেলে কাজ স্বভাব ভালো মানুষ মারা গেলে সেখানে সেখানে তারা একটা এবাদত গা নির্মাণ করত আর আমাদের সমাজে খারাপ মানুষ মারা গেলে সেখানে ইবাদত গা নির্মাণ করে ও শয়তান আজীবন গাঁদা খেয়েছে গাজা খাওয়ার পরে গাঁদা খেতে খেতে মরেছে ওর উপরে মাজার নির্মাণ করে ওখানে সেদ্ধা করে ও শয়তান আজীবন উলঙ্গ ছিল ও মরা যাওয়ার পরে ওর উপরে মাজার নির্মাণ করে ওখানে বাবার মাজার দোয়াইংটার মাজার অ্যাংটা এগুলোর মাজার অমুক গাজাকর তমুক গাজাকর এগুলোর মাজার ইউদি খ্রিস্টানরা তাদের ভালো মানুষদের উপরে মাজার নির্মাণ করত আর বর্তমান মুসলিমরা সেরা সেরা খারাপ গুলোকে বাছাই করে এনে তার উপরে মাজার নির্মাণ করে সেরা সেরা খারাপ গুলো কি বাসায় করে কত অধোপতন কত অধপতন শুধু জ্ঞান না থাকার কারণে আপনি দিনের উপরে এক মুহূর্ত টিকে থাকতে পারবেন না যদি দিনের জ্ঞান না থাকে এক মুহূর্ত টিকে থাকতে পারবেন না যদি দিনের জ্ঞান না থাকে একটা মুহূর্ত টিকে থাকার সম্ভব না আর জ্ঞান অর্জন ছাড়া দিনের উপরে টিকে থাকা কোনোদিন সম্ভব নয় ঝরে যাবেন জ্ঞান অর্জন ছাড়া দিনের কল্যাণ করা কোনোদিন সম্ভব নয় আপনার মাধ্যমে দিনের অকল্লান হয়ে যাবে অকল্লান হয়ে যাবে দিনের যদি কোন জ্ঞান না থাকে অত্যন্ত ভয়াবহ বিষয় জ্ঞান ছাড়া আল্লাহর কাছে দোয়া করাটা পর্যন্ত আল্লাহ তাহলে নিষেধ করে দিয়েছেন যে বিষয়ে তোমার কাছে জ্ঞান নেই তুমি সেই বিষয়ে আমার কাছে চেয়েও না বাড়িটা দখল করতে যাচ্ছি আল্লাহ তুমি তো দাও মাদার বানায় বলছে আল্লাহ তুমি এটাকে কবুল করো তরিকা তৈরি করে বলছে আল্লাহ তুমি আমাদের তরিকাকে বিজয় দান করো করছে না প্রত্যেকটা মুসলিমের যত খণ্ড রয়েছে তরিকার উপর আল্লাহ করতেছে না আল্লাহ আল্লাহ চাচ্ছে আল্লাহর কাছে বেদাক চাচ্ছে হারাম চাচ্ছে আল্লাহর কাছে শিরিক চায় হারাম চায় পীরের তরিকাকে যেমন আল্লাহ কবুল করে যেমন আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ কোশ্চিন তার পীরের তরিকাকে কবুল করবেন কৌর মাজার এই যে মাজার গুলোকে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করবেন আল্লাহটাকে আল্লাহ আল্লাহ তুমি এই খেদমতটা কবুল করে নাও কর্মসিনকালে আল্লাহ কবুল করবে একটা হচ্ছে বেদাত করছে তারপর আবার দোয়াও করছে আল্লাহ করছে অথচ দোয়া করাই বাদ এটা কবুলিয়া আমাল আমল কে বলছে তাহলে তো শয়তানের বাদত সবচেয়ে বেশি কব রয়েছে পড়বেন যে কারো কোনো প্রচেষ্টাকে আল্লাহ তালা কষ্ট করেন না ও যে বলছে যে আল্লাহ তুমি আমার এটার বিজয় দান করো এই কথাটাকে আল্লাহ তালা গ্রহণ করেছেন কোনো কোন ক্ষেত্রে বিজয় দিচ্ছেন খা না কবুলিয়াতের মূল বিষয় হচ্ছে আখড়াত আমরা আমাদের সারা জীবনে যত এবাদত বন্দীকে আমল এর একটা পাওনাও যদি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে না দেন আমাদের চলতে কোন কষ্ট হবে না কারণ দুনিয়া যা যা দেওয়ার আল্লাহ দিয়েছেন কিন্তু এর একটা পাওনা একশোটা করলাম একটা পাওনা যদি আল্লাহ না দেন আপনাতে আমরা থেকে যশ হাজার কাজ করলেন নয় হাজার নয়শো নিরানব্বইটার প্রতিফল পেয়েছিলেন একটাটার জন্য আপনাকে আটকে রাখেন একটার জন্য আটকে রাখিয়ে দেওয়া হবে তো তারা তাদের যুগের ভালো মানুষদের কবরের উপরে তারা মারসিদ তৈরি করতো সেখানে তারা ইবাদত বন্দী করতো আর এখন আমাদের দেশে চুরুট খেতে খেতে মরে ওর কাছে গাজা খেতে খেতে আর ভালো মানুষদের মুহেদদের মুসলিমদের উপরে তারা কবরকে পাকা করে মাসজিদ নির্মাণ করত আর বর্তমান মুসলিমরা যত খারাপ আছে তাদের উপরে মাসজিদ নির্মাণ করে সেখানে গিয়ে जाकरण जा छी एरा हृष्टि सब चाहते निकृष्ट शबाइते निकृष्ट आल्ला সবচাইতে নিকৃষ্ট আল্লা সবচাইতে সেই ঘরে থালা দায় করা যাবে না লটকানো হোক ঝোরানো হোক আর যাই হোক রাখবেন কেন কাজ খ্রিস্টানদের কাজ তো सब चाहे निकृष्ट सब चाहे निकृष्ट মৃত্যু রসুল সাল্লাহ অবস্থায় মৃত্যু সজ্জায় আল্লাহ রসুল সাল্লাহ তার জন্মের ইতিহাস নিয়ে অসংখ্য আছে পৃথিবীর অধিকাংশ ঐতিহাসিকরা একমত হতে নি তার জন্মের তারিখটা নিয়ে একমত হতে নি একটু মৃত্যু তারিখ নিয়ে কেউ এখতেলাফ করেন নাই যে কবে তিনি মৃত্যুবরণ করেছেন কবে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ যখন মারা গেলেন সাহাবিদের অবস্থা কি দাঁড়িয়েছিল ছিন্ন ভিন্ন হয়ে গেলেন সাহাবিরা অমর ইবনুল খত দরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন যে বলবে মোহাম্মদ মারা গিয়ে স্বামী তাকে হত্যা করে দিব मन कर मारा जान्न हो गल क्यों क्यों बसें मारा गलन कीसुल्लाम मृत्युर पर बेचे छे কোনদিন তার মুখে কেউ হাসি দেখেননি বাবা মারা গিয়েছেন গেলেন যে শহরে রসুল নেই আমি সেই শহরে থাকতে পারব না তিনি যখন মারা গেলেন মারা যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ দাফন হয়নি ততক্ষণ পর্যন্ত তিনি আজান দিয়ে গিয়েছেন মাত্রীতে আজানের মধ্যে যখনই আসতো আসাদ সাথে সাথে তিনি কান্নাকাটি করতে করতে অস্থির ভাবে যেতেন যখন দাপন হয়ে গেলেনি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন যে বলবে মারা গিয়েছে তাকে আমি হত্যা করে দিব আকর হাজি আল্লাহানু বাইরে ছিলেন সেখান থেকে আসলেন এসে আল্লাহ রুসুল্লাহামের লাশ দেখলেন লাশ দেখে তার বুকের মধ্যে চুমু খেলেন কপালে চুমু খেলেন চুমে বলছেন যে আল্লাহ রসুল আপনার জন্য যে মৃত্যু নির্ধারিত ছিল তা চলে এসেছে আপনাকে দ্বিতীয় আর কোন মৃত্যু গ্রাস করবে না আপনি মারা গিয়েছেন আল্লাহ আনা বলছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মৃত্যু বরণ করেছেন বাইনাসাদি ওনাহারি আমার আমারে বুক এবং আমারে এই স্থূতি এই দুইটার মাঝখানে মাথা রেখে তিনি মারা গিয়েছেন এই ুল্লাহ যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করতো সে যেন জেনে রাখে যে মোহাম্মদ মৃত্যু বরণ করেছে সে জানো জেনে রাখে যে মোহাম্মদ মৃত্যু বরণ করেছে যে মোহাম্মদের এবাদত করত সে যেন জেনে রাখে মোহাম্মদ মৃত্যুবরণ করেছে অমান কারণ আবুদুল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর এবাদত করত আল্লাহ এমন সে যেন শুনে নেয় সে যেন জেনে নেয় যে আল্লাহ চিরঞ্জীব তাকে কখনো মৃত্যু স্পর্শ করবে না বক্তব্যের পরে তিনি একটি আপা ইন মাতা নবী যদি মারা যান তাকে হত্যা করে দেওয়া হয় ইনকালা থেকে তোমাদের গুলোকে সরিয়ে নিয়ে চলে যাবে রসুলের মৃত্যুর পরে রসুলের হত্যা হয়ে যাওয়ার পরে তোমরা কি দিন থেকে বিচ্ছুত হয়ে যাবে সরে যাবে যে ব্যক্তি তার গরদানকে সরিয়ে নিয়ে চলে যাবে আল্লাহ সে কোনো দিন আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না অথহায়ীন আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কৃতজ্ঞ শিকারকারী কৃতজ্ঞ বান্ধবকে প্রতিফল দান করবেন এই আয়াত যখন আবাদ পড়ছেন দিলেন করে বসে বসে বললেন হয়ে গেলেন তিনি বলছেন যে এই আয়াত আমি অনেকবার পড়েছি আজকে যখন আউ আমাকে পড়ে শোনাচ্ছে আমার মনে হলো এই আয়াত যেন এই মাত্র অবতীর্ণ হচ্ছে এখন আমার জন্য অবতীর্ণ হচ্ছে তিনি বললেন যে আমার বিশ্বাস হয়ে গেল যে রতুল মারা গিয়েছেন আর কথাটা কত সুন্দর ছিল মানকা নাই যে জেনে রাখু মোহাম্মদ মারা গিয়েছে আল্লাহর সাল্লাহ্লাম মৃত্যুর যন্ত্রণা যখন উপস্থিত দীর্ঘদিন প্রায় আঠারো উনিশ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন এর মাঝখানে একটুখানি সুস্থ হয়েছিলেন সামান্য সময়ের জন্য এরপরে আবার অসুস্থ যখন বিছানায় পড়ে গেলেন না দেখে তারা কান্নাকাটি করতেন খারাপ লাগতো তাদের কারণ রসুল এমন একজন সত্তা ছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন সাহাবিরা বাড়িতে যেতেন খেতে যেতেন কামারে যেতেন কাজ করতে যেতেন সারাক্ষণ রসুলের চেহারা থাকতো তাদের সামনে ওখান থেকে একেবারে তারা এমন একজন ব্যক্তি ছিলেন তিনি আল্লাহ যখন অসুস্থ হয়ে গেলেন মা চেন আসতেন তাহবিরা দেখতেন যে রসুল উপস্থিত নেই জামাতে রসুল মাস নেই রসুল ঘরে রসুলের অবস্থা খারাপ এই এমন এক অবস্থায় সাবিরা বসে কাঁদছেন চিন্তা করে আপনার কথা মনে করে সাবিরা কান্নাকাটি করছে যদি একটু এসে তাদেরকে একটুখানি সান্ত্বনা দিতেন রসুলাম দুইজনের ঘাড়ে ভর করে মরচে নবীর ভিতরে গিয়ে পাঁচ ক্ষেত্রে ক্ষেত্রে একেবারে গিয়ে উপস্থিত হলেন উপস্থিত হলে মেম্বারের উপরে বসলেন বসে এরপরে আল্লাহর হাম এবং সানা পাঠ করে তিনি নিজেকে জাতির সামনে উপস্থিত করলেন উপস্থাপন করলেন জাতির সামনে উপস্থাপন করলেন অথচ দাঁড়াতে পারছেন না কষ্ট হচ্ছে ভর করে দাঁড়িয়ে আছেন সাহাবিরা দেখছে মঞ্চে নবাবী কান্নার আওয়াজে গুমগুম করে উঠছে রসুলের এই অবস্থা দেখে গুমগুম করে উঠছে কারণ এই সেই ব্যক্তি ছিলেন যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ তালা এই চাহেল জাতিকে আলোর দিকে নিয়ে এসেছিলেন এই সেই জাতি ছিলেন পরাজিত জাতি যাদের যাদেরকে আল্লাহ তালা রতলামের মাধ্যমে বিজয় দান করেছিলেন এই সেই জাতি যারা দরিদ্র ছিল রসুলের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে ধনী বানিয়েছিলেন তারা আজকে তাদের সেই প্রিয় ব্যক্তিকে দেখছে যে দাঁড়াতে পাচ্ছেন মসজিদ নবীতে কান্নার আওয়াজ গম করে উঠছে রহতুল আসলাম সেই অবস্থাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন तुम्हारे सामने उपस्थापन करल तुम्हरा क्यों जदिने माल पे थको आज तुम्रे तुम्रे के जीवन दशाते तुम्हारे मालटुक नहीं जाओ कारणी मृत्यू पर तुम्हारे दीतेबोना कारो ऊपरे को अन्ाय आज के उपस्थित तुम्हें तुम सेन्ायशोध नाओ আমার উপর দিয়ে তোমরা জুলুমের প্রতিশোধ নাও নিজেকে উপস্থাপন করলেন মসেন নবীতে আরো কান্নার রোল বেড়ে গেল এগুলো কি বলছে এই অন্তিম সময়ে কি বলছেন তিনি আমি যদি কারো করে থাকি তিনি বাড়ির দিকে চলে গেলেন আর কোনদিন নতুন তিনি প্রবেশ করতে পারেননি শেষ আসা স্বাভাবিক শেষ দেখা শেষ বক্তব্য আল্লাহ রাফি আল্লাহ রসুল সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন চাপা পড়ল তাদের উপরে আর সেই সময় খুশি হয়েছিল ইহুদি সম্প্রদায় যে মোহাম্মদ মারা গিয়েছে মুসলিমদের শক্তি শেষ মোহাম্মদ মারা গিয়েছে মুসলিমদের দাম্বিকতা শেষ মুসলিমদের সহ্য বীর্যানদের উৎসবের মৃত্যুর পরে মুনাফিকদের শত্রুতা খোলাখুলি ভাবে প্রকাশ্য হয়ে গিয়েছিল আরবরা মোরতাদ হয়ে যাওয়া শুরু করলো আসলামের মৃত্যুর পরে মুরতাদ হয়ে যাচ্ছে দলে দলে মুসলিমরা মুরতাদ হয়ে যাচ্ছে কেউ আনন্দ উল্লাস করছে কেউ শত্রুতা নিয়ে প্রকাশ্যে চলে আসছে কেউ আল্লাহ মৃত্যুর পরে তাই হচ্ছে আনন্দ প্রকাশ করে এই করে করে সেই আজও আল্লাহ আসলামের সেই মৃত্যুর দিবসে সেই একই মৃত্যুর দিবসে এদেশে ঢাক পিটা পিটানো হয় এদেশে আনন্দ মিছিল করানো হয় এই দেশে মিষ্টি খাওয়া হয় কারা এরা এরা কারা যারা রসুলের মৃত্যু দিবসে আনন্দ উৎসব পালন করে যারা রসুলের মৃত্যু দিবসে মিষ্টি খায় যারা রসুলের মৃত্যু দিবসে আনন্দে শান শকত করে মানুষ পাঠায় এই করে সেই করে এরা কারা রসুলের মৃত্যু দিবসে তো সাহাবিদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর মুনাফিকরা ইউব্দি খ্রিস্টানরা আনন্দ মিছিল করেছিল আনন্দ উৎসব করেছিল আল্লাহ সেই মৃত্যুর আবার সরাচ্ছেন কাপড় দিচ্ছেন আবার সরিয়ে ফেলছেন মৃত্যুর যন্ত্রণা খুব কষ্ট আছে সেই অবস্থায় তিনি বলছেন ইহুদি খ্রিস্টানদের উপরে নবীদের কবরগুলোকে গায়ে পরিণত করেছে শেষদার স্থানে পরিণত করেছে ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহ আল্লাহ অভিশাপ আল্লাহ যে ওরা ওদের নবীদের কবর গুলোকে এবাদত খামারে পরিণত করেছে আল্লাহ রসুল্লাহ আমি আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি পানা চাচ্ছি তোমাদের মধ্যে কাউকে আমার রূপে গ্রহণ করা থেকে मध्य बिजली ग्रहण कर बन्दुनि अच्छे तुम्हारे मध्य का बन्दुरूपे ग्रहण करतेम आल सलाम के अल्लाह तला बन्दुरूपे ग्रहण कर একই ভাবে আল্লাহ বন্ধু আমাকে গ্রহণ করে নিয়েছেন যদি আমি তোমাদের মধ্যে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমি বন্ধু হিসাবে সেই আবু বকর আল্লাহ নবতী জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পদে পদে রতুলের সাথে ছিলেন পদে পদে রাতুলের সাথে ছিলেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আকবর যখন হিজরত করে মদিনায় আসছেন জিজ্ঞেস কেন সে আশঙ্কা করছি আমি যখন ডান দিকে থাকি আপনা মনে করি যে বাম দিক থেকে কেউ আপনার উপরে আক্রমণ করে দিচ্ছে সাথে সাথে বাম দিকে চলে আসে যখন বাম দিকে চলে আসে মনে হয় জানো পিছন থেকে কে আক্রমণ করবে আমি আবার পিছনে চলে আসি পিছনে থাকা অবস্থায় মনে হয় যেন সামনে থেকে আপনাকে ধরবে আক্রমণ করবে আমি এই আশঙ্কায় আবার সামনের দিকে চলে আসি যে আক্রমণ করলে আঘাত পড়লে যেন আবকের উপরে আঘাত পড়ে আর রসুলের উপরে যেন একটা তোকাও না পড়ে সেই আব সিদ্দিকে আকবর রবিআল আসলামের কথা হাড়ে হাড়ে যিনি সত্যায়ন করেছিলেন কদমে কদমে যিনি সত্যায়ন করছেন আল্লাহ রসুলের কথা তিনি বলছেন আমি যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম অবশ্যই আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম আমি তোমাদের মধ্য হতে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারলাম না কারণ তোমরা হচ্ছে আমার স্বাভাবিক কেন পারলাম না কারণ আল্লাহ আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন তারপরে তিনি বলছেন মান দেখো তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গিয়েছে তোমাদের পূর্বের মানুষগুলো তারা তাদের নবীদের কবরগুলোকে গুলোকে পরিণত করেছিল তোমাদের পূর্বের জাতির লোকজন নবীদের কবরগুলোকে গুলোকে পরিণত করেছিল আলা আলুরা দেখো তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে মাস্তিদে পরিণত করো না আমার মৃত্যুর পরে আমার কবর কে পরিণত করতে যেও না মাস্তিদে পরিণত করো না তোমরা আমার কবরকে তোমাদের পূর্বে জাতিরা তাদের তাদের নবীদেরকে নবরকে তোমরা মাসিদে পরিণত করতে যেও না কবর না উলিয়া আল্লাহদের কবর না নবীর কবর কোন কবরকেই তোমরা মাস্টিদে পরিণত করতে যে আল্লাহ নিকৃষ্ট সবচাইতে নিকৃষ্ট হচ্ছে সে সবচাইতে নিকৃষ্ট তারা যারা কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে যাদের উপরে কেয়ামত সংগঠিত হবে কবর পূজাগত অবস্থায় কবর পূজারত অবস্থায় যাদের উপরে ক্যামত সংগঠিত হবে মাজার পূজারত অবস্থায় যাদের উপরে ক্যামত সংগঠিত হবে তারা হচ্ছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট কেমত এসে যাবে তারা জীবিত থাকবে আ আর তারা কবরগুলোকে গুলোকে মাসৃদে পরিণত করে সেখানে এবাদতরত অবস্থায় থাকবে কবর কেন্দ্রিক তাদের সবকিছু থাকবে মাজার কেন্দ্রিক তাদের সব জীবনযাপন থাকবে এরা হচ্ছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তাই হচ্ছে ছোট্ট একটা মাজার কদিন পর এত বড় বসতো কদিন পরে ওইখানেই মাজার হলো ল্যাংটা যদি দেশে সাত জায়গায় বসে থাকে তো সাত জায়গায় মাজার হবে সাত জায়গায় মজার হবে না হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট আসেন এই কবর কেন্দ্রিক মসজিদ এর হুকুম হচ্ছে এখানে যাওয়াই যাবে না যে সমস্ত মসজিদের মধ্যে কবর রয়েছে সেই সমস্ত করা যাবে না যে সমস্ত ঘরে ছবি রয়েছে মূর্তি রয়েছে যে কোনো প্রাণীর মূর্তি হতে পারে ঘরে যদি মূর্তি থাকে সেই সমস্ত ঘরে তলা তাদাই করা যাবে এর অবস্থা হচ্ছে তিনটি কবর কেন্দ্রিক মসজিদের অবস্থা হচ্ছে কয়টি তিনটা এক নাম্বার সরাসরি মসজিদটা তৈরি করছে সবগুলো কবরের উপরে বাচ্চারা সরকার মসজিদ তৈরি করছে কবরের উপরেই মার চিত নিষিদ্ধ হারাম হারাম কবরের উপরে মাস তৈরি করা নিষিদ্ধ হারাম আর এরা তৈরি করলে সমস্যাটা কি যদি থাকতে নিজামুদ্দিনের সাতটা কবরের উপর যদি থাকতে পারে তাহলে তো এটার মিরপুরে একুশটা হওয়া উচিত কারণ এরা তাদের অনুসারী ওরা সাতটা দিয়েছে আমি তিনগুণ বাড়ব হলো তো কাজ কবরের উপরে মাসজিদ নির্মাণ করা এক নম্বর দুই নম্বর হচ্ছে মাসজিদের সামনে কবর দেওয়ালের সামনে কবর আপনাদের প্রচুর হয়েছে মোহাম্মদী আরবিয়া মসজিদ মসজিদের সামনে কবর মসজিদের যদি দেখতে চান গাবতলি বাস স্ট্যান্ডের এখানে যাবেন হাতের ডান পাশের পারে গরি বাস স্ট্যান্ডে তারপরে হচ্ছে আরো সুন্দর যদি দেখতে চান চলে যাবেন ইডেন কলেজের সামনে ইডেন কলেজের সামনে যে রাস্তাটা চলে গেছে আজিমপুরের দিকে ভিতরে ওইখানে হাতের বাম পাশে দেখবেন একটা মসজিদ আছে মসজিদের ভিতরে মাঝামাঝি একবারে মাঝামাঝি হচ্ছে খবর ঢাকার প্রখ্যাত জুমার সাহেবা দেন ওটাকে সামনে নিয়ে মানুষ করছে পিছনে নিয়ে সেই আমি ওখানে একবার সালা তাজা করতে ঢুকে কবর দেখে বের হয়ে যাচ্ছি আমাকে সেই মানুষ ধরছে যাচ্ছেন ভাই এখানে কবর আছে আমি আপনি বেশি বোঝেন এখানে অমুক মুহাদ্দির সাহেব আছে নাম নিল আমি নাম নিলাম না উনি এখানে আসেন এই করে সেই করে আপনি এখানে চলে যাচ্ছেন না ভাই উনি আসে এটা ওনার ব্যাপার উনি কবরের ইবাদত করতে পারে আমি কবরের ইবাদত করি না মসজিদের মসজিদ আছে মসজিদের কবর অনেক কবরস্থান আছে কবরের উপরে মসজিদ আর অনেক মসজিদ আছে যেই মসজিদের সামনে এই দেওয়ালের সাথে কবর আর কিছু মসজিদ আছে যেই মসজিদের সাইডে কবর কিন্তু মসজিদের ছাদ দিয়ে দিয়েছে তার উপরে ছাদের উপরে সালাপ পড়তেছে নিষে রাস্তায় দাঁড়িয়ে পড়েন কারণ এই উম্মে মুহাম্মদির জন্য মালদা সুরহানা পুরো পৃথিবীটাকে পবিত্র করে দিয়েছেন কবর আর বাথরুম ছা পুরো পৃথিবীটা একদম পবিত্র করে দিয়েছেন কবর আর অমুসলিমদের উপাসনা লয় আর বাথরুম ছাড়া তিনটা স্থান ছাড়া পুরো জমিন কাল্লা সুহানা পবিত্র করে দিয়েছেন এই উম্মতে মোহাম্মদের জন্য যেখানেই চাইবেলা তাদাই করতে পারবে রাস্তার পাশে দাঁড়িয়ে সলা তাদাই করেন জেনের পাশে একটুখানি খালি জায়গা আছে ওইখানে সলাতাদাই করেন তবু কবর অবস্থিত মসজিদে যে না ওইটার চাইছে রাস্তার পাশে এই ড্রেনের এই জায়গাটুকু অনেক ভালো অনেক ভালো কারণ ওইখানে সিরিক হয় না ওইখানে সিরিক হচ্ছে গায়েরুল্লাহর এগাদত হচ্ছে ওখানে মুসলিমদের উপাসনালয় কবর কেন্দ্রিক মসজিদ আর টয়লেট এই তিনটা জায়গা ছাড়া আল্লাহ মহাসমের জন্য সারা পৃথিবীর মাটিকে পবিত্র করে দিয়েছেন পুরো পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে সালাত পড়েন রেলের পাশে সালাত পড়েন কিন্তু কবরস্থানের মসজিদে সালাত পড়তে চান না নিষিদ্ধ হারাম ফুটপাথের মধ্যে সালাদ পড়েন কবরস্থান করতে চান নিষিদ্ধ হারাম কবর কেন্দ্রিক এ বাদত পীর কেন্দ্রিক এবাদত বুজুর্গ কেন্দ্রিক এবাদত কারণ গুলোতে এগুলো হচ্ছে সেগুলোতে তালা তালে করা যাবে নিষিদ্ধ আজকের আলোচনা শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে হেফাজত করেন সকল প্রকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকল প্রকার হারাম কা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহর আজাব এবং গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের আইমে বরকত দান করেন আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন আল্লাহ আমাদের দিন জীবনে বরকত দান করেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফির দাউস নসিব করেন আল্লাহ মামিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন বরকাল রবীন্দন মহামিআম